আসসালামুক রাত্মিলাম কবহিনাম রসুল बा क्षेत्र बाड़ा बाड़ कल्लाबादे परिणत है योर आहसान बोले लेखक आहसान व बहुबचन जमा शब्द आसन असनम जानाम जमा बहुवचन सनम ओसन सनम सनाम सनम सद दी सद सौध, नुन मीम सनम सनम एर जमा हम कुरानी कर आसनम शब्द टी उल्लेख हो मान हम पुतुल प्रतिमा ইব্রাহিম না হয় পত্তলিক না হয়ে যায় আন্না আবুদাল আসনাম তাহলে সানামের জামা আসনাম করিমে আরো এই সানাম আসনামের কথা বলা হয়েছে আর আরেকটি হচ্ছে ওয়াসান জমা হচ্ছে আহসান এই শব্দটি তোমরা বেঁচে থাকো সতর্ক থাকো আর রিজা মিনাল আহসান ওয়াসানের অপবিত্রতা থেকে ওয়াসানের অপবিত্রতা থেকে ওসান ওয়াসান শব্দটি আসনাম চাইতে একটু ব্যাপক আম ওয়াসান পুতুল প্রতিমাকেও বলা হয় আর পুতুল প্রতিমার প্রতি মূর্তির আকারে পূজা না হয়ে যদি আল্লাহ ছাড়া অন্য অন্য কোন কিছুর পূজা হয় তাকেও বলা হয় কথাটি আপনি বুঝেন ভালো করে যে সানাম এবং ওয়াসান পার্থক্য কি সানাম বলে পুতুল বা প্রতিমা পুতুল প্রতিমা মূর্তির আকারে যেটি হয় মূর্তির আকারে আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় একে বলে সানাম হিন্দুদের যে পুতুলগুলির পূজা হয় প্রতিমার পূজা হয় একে বলে সানাম সানাম বা মক্কার মুশ্রেকেরা যে পূজা করত সেই পূজা ছিল অধিকাংশই ছিল প্রতিমা পুতুলের পূজা কিন্তু প্রতিমা পুতুল ছাড়াও তারা মাজারের পূজা করত। মানে কবরের আকারে পূজা করত। পাথরের পূজা করত। মূর্তির আকারে নেই শুধু পাথর পাথরের পূজা করত। তাহলে পাথর মূর্তির আকারে নেই অথবা কবর মাজার কারো কবর আছে এর পূজা হচ্ছে এটি সানাম নয় কিন্তু এটি ওয়াসান আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় যেটি মূর্তির আকারে নয় পুতুলের আকারে নয় তাহলে তাকে কি বলা হয় ওয়াসান বা তার জমা হচ্ছে আহসান কোরআনিকিমে এই দুই রকমেরই পূজাকে গাইরুল্লার পূজা মানে আল্লাহ ছাড়া অন্যের পূজা বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্যেরই পূজা গাছের পূজা করলেও আল্লাহ ছাড়া অন্যের পূজা নদীর পূজা করলেও আল্লাহ ছাড়া অন্যের পূজা আছে কদমের রসুল কোথাও বাংলাদেশে কদমের রসুল আর ওই কদমের রসুলের যে পায়ের যে নিশানাটি আছে সেখানে সিস করা হচ্ছে তাকে সামনে করে সিজদা করা হচ্ছে বরকত হাসেল করা হচ্ছে হ্যাঁ তাতে হাত হাত ফিরিয়ে তারপর ছেলে মেয়েদের মুখমন্ডলের চেহারাতে শরীরে হাত ফেরানো হচ্ছে বড় শিল্প বড় শিল্প সানামটা হচ্ছে খাস আরবি ভাষায় খাস বলে মানে বিশেষ আর আম বলে যাতে ব্যাপকতা রয়েছে আওসান বা হচ্ছে আম পুতুল প্রতিমার পূজাকেও সামিল আর আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা হয় এমন কি দেখা যাচ্ছে না এমন কিছুর পূজা করছে কিন্তু আল্লাহ ছাড়া যেমন জিনের পূজা জিনের পূজা করছে অনেকে জিনের পূজা করে নদীতে পুকুরে পানিতে বিশেষ বিশেষ জিনিস দুধ চিনি দিয়ে আসতে বলে কেউ অসুস্থ হলে কবিরাজ ওঝা কি বলে দুধ চিনি দিয়ে আসো বা এই করো সেই করো বা খাসি মুরগ জবাই করো গিয়ে বা পুকুরে বা নদীতে অমুক তমুক বা অমুক জায়গায় মুরগা সাদা মুরগা কালো কালো খাসি এগুলি জবাই করো জন্য জিনের জন্য জিন ধরেছিল কাউকে জিনকে তাড়াবে তো জিনকে সন্তুষ্ট করার জন্য কালো খাসি বা সাদা সাদা মোরক এগুলি হচ্ছে ওয়াসানের পূজা আল্লাহ চালনের পূজা কোরআনের ভাষায় ওয়াসান বলা হয়েছে আর প্রতিমার আকারে যদি পূজা হয় তাকে সানাম বলা হয়েছে মক্কার মুর্শেকদের মধ্যে উভয় প্রকারের পূজা ছিল সেই জন্য কোরআনে ওয়াসানের কথা বলা হয়েছে আর সানামের কথাও বলা হয়েছে মুসলিম জাতি যদিও সানামের পূজা করে না এক মুসলিমরা বারেলা রেজবিরা এদের এমাম হচ্ছে ভারতে বারেলি একটি শহর আছে ভারতে ওই শহরে তাদের কুফরের এমাম জন্ম নিয়েছিল শির কবর পূজার এমাম জন্ম নিয়েছিল ইংরেজদের আমলে তো এর নাম হচ্ছে আহমদ রেজা খান ওর নাম হচ্ছে আহমদ রেজা খান আর তার শহর ছিল বাড়ি ছিল ব্যারেলি শহরে এজন্য এই মুসরেক দলটিকে কবরের পূজারী দলটিকে বলা হয় বেরেল বলা হয় আর তারা নিজেদেরকে নামকরণ করেছে রিজবি বলে বাংলাদেশে তারা প্রসিদ্ধ রেজবি বলে নিজেদেরকে তারা রিজবি বলে এ রিজ্বি কথাটি ওখান থেকে তাদের সম্পর্কটি দেখেন আল্লাহর সাথে সম্পর্ক নেই রসুলের সাথে সম্পর্ক নেই মক্কা মদিনার সাথেও তাদের সম্পর্ক নেই তাদের সম্পর্ক কিসের সাথে ভারতের একটি শহর এখনো সেখানে অধিকাংশ হিন্দু বাস করে সংখ্যাগরিষ্ঠতা হিন্দুর সেই শহরে একজন কুফুর এবং সিরকের ইমাম যার নাম হচ্ছে আহমদের জন্ম নিয়েছিল কাছাকাছি যেই কালে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে যুগে ছিল তো ইংরেজরা এই দুটি ফিতনা দান করেছিল মুসলিম জাতির মধ্যে বিভাজনের জন্য বিভক্ত করার জন্য যাতে মুসলিম জাতি এভাবে আপোসে লড়তে থাকে আর আমাদের হুকুমত রাজত্ব ইংরেজদের এ ভারতে চলতে থাকে। একটি কাদিয়ানি দল আর আরেকটি হচ্ছে এই দল বা করলো নিজের নবী বলে দাবি করল এবং একটি নতুন ধর্ম প্রচার করলো যে আমি আমি নবী আমি নবী আর তার অনুসারী হয়ে তারা মুরতাদ হলো ইসলাম থেকে বেরিয়ে গেল এরা মুরতাদ আর আরেকটি দল বেরোলো আহমদের রিজা খানের ভক্ত যে তার আগেও কবর মাজার পূজা ছিল তার আগে ও কবর মাজার পূজা ছিল কিন্তু কবর মাজার পূজার দলিল কোরআনে আছে কবর মাজার পূজার দলিল প্রমাণ হাদিসে আছে আল্লাহ এবং রসুলের আদেশ রয়েছে যে তোমরা কবর মাজার চেষ্টা করো তাহলে আল্লাহকে পাবে এই রকমের দলিল প্রমাণ সরবরাহ করার মতো রকম বিখ্যাত তাদের কুফুরীর ইমাম কেউ আসেনি আহমদের রিজা খানের কোরআন থেকে প্রমাণ করে মানে কোরআন অপব্যাখ্যা করে কোরআনে তো আর কবর মাজার পূজা নেই আছে কি নেই বরং কোরআন তো সিরকে মুছে ফেলার জন্য অতদিন যুদ্ধ করতে থাক সংগ্রাম করতে থাকো যতদিন শির থাকবে তারা শির কে মুছে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্যই তো আল্লাহ কোরআন নাজল করেছে কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে তারা কবর পূজা মাজার পূজাকে সাব্যস্ত করার জন্য তাদের কুফুরীর ইমাম যে জন্ম নিয়েছিল ভারতে তার নাম হচ্ছে আহমদ রিজা খান আর এই আহমদ রেজাখানের উম্মতি হচ্ছে আর তাদের ইমাম হচ্ছে আহমদ রেজাখান তারা আহমদ রেজাখানের উম্মত চ্যানেল আই যারা প্রচারক বা যারা প্রতিষ্ঠাতা তারা হচ্ছে এই আহমদ রেজা খানের উম্মত এরা হচ্ছে আহমদ রেজা খানের উম্মত সুতরাং প্রত্যেক মুসলিম সতর্ক এই চ্যানেল আই থেকে যেমন কাদিয়ানি ধর্ম থেকে সতর্ক হইতে হবে চ্যানেল আই এর ধর্ম থেকে ধর্ম থেকে সতর্ক হইতে তারা সম্মানার্থী আহমদ রেজা খানের নাম নেই না আরেকটি কথা মনে রাখেন যেমন আমাদের দেশের কবর ভক্তরা কবর পূজারীরা আব্দুল কাদি জালানির নাম নেই না কি বলে আর বলে যদি নাম নিতে হয় তাহলে উপাধি দান করেছে তারা সেটি হচ্ছে আলাহ হাজরত আহমদ রেজা খানের উপাধি তারা দিয়েছে আলা হাজরত হ্যাঁ হাজরত মানে তো বুঝেন হাজরত একই শব্দ থেকে আর আলা মানে মহান আলা মানে মহান আলা কে হ্যাঁ না না আমাদের আলাহ আলাহ মানে আলাহরাত আলীও নাই আল্লাহরতাম আবহানিফা নাই অথচ তারা বংশগত জন্মগত হান আফি ইমাম আবহানিফো তাদের আলাহ হাজরত নাই আল্লাহরতান তাদের উপাধি যেমন অনেক আলেমদের উপাধি করেছে তাদের ইমামের জন্য আলা হাজরত মহান হাজরত আলা আল্লাহ মানে মহান আল্লাহ কোরআনে তার জন্য এই উপাধিটিকে খাস করেছেন সব্যে রেকাল আলা প্রত্যেক মুসলমান কোন দা পড়েন হজরত এমামুল কুফুর এমামুল শির হচ্ছে আলা আলা হজরত এগুলি জানার প্রয়োজন রয়েছে দেশের প্রখ্যা পেটে জানতে হবে তহির জানার সাথে সাথে শিরি জানার সাথে সাথে দেশে যে চলছে কিভাবে ওগুলি জানতে হবে না হলে তার নাম রেজবি কেন কুফুরির এমাম আমাদের রেজা খান কথা জানেন না জানতে হবে বাতিল জানতে হবে বাঁচার জন্য বাতিল আর সত্যকে জানতে হবে धारण करसूल जिज्ञेस करते भलो जिन सम्पर्की भलो हम भलो कस जिज्ञेस कर खराब सम्पर् खराब को কোন কাজটি খারাপ কোন আমলটি খারাপ হ্যাঁ কোন ভালো জিনিসের জ্ঞান হাসিল করতে হবে খারাপ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে নেগেটিভ পজিটিভ যাতে করে পজিটিভ কাজ করেন আল্লাহ যা করতে বলেছেন তা করেন এবং নেগেটিভ যা আল্লাহ এবং রসুল করতে নিষেধ করেছেন সে কুফরি এবং বাতিল মতবাদ থেকে সতর্ক থাকতে বলেছেন কুফরি কোরআনের কি অপব্যাখ্যা করে ওসব জানার দরকার কবর মাজার আর জন্য অপব্যাখ্যা করে আয়াতের এইসব জানার আপনার দরকার নাই কিন্তু এটুকু জানতে হবে যে এই দলটি বাতিল এরা কোরআন হারিসের অপব্যাখ্যা করে এবং আল্লাহ এবং রসুলের নামে এরা সির কুফরি করে আল্লাহ এবং রসুলের দোহাই পেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ করতে বলেছে রসুল করতে বলেছেন ইসলামে আছে কোরানে আছে তখন আমাদের যেখানে মোহাম্মতরা বলে চ্যানে লাইরা বলে যে আল্লাহ করতে বলেছে রসুল করতে বলেছে কবর সিসা করি পার্থক্য দেখেন তাহলে এই রকম কিছু ক্ষেত্র আছে যে সব ক্ষেত্রে মুসলিম জাতির যারা মুসরেক এরা অসলিম মুশরেক চরমপন্থী এবং মুসলিম যারা মুসরেক অর্থাৎ কবর মাজার পুজারি তারা অমুসলিম মুশরেক চাইতে নিকৃষ্ট এটি একটা দিক দোহাই পেড়েক ইসলামের দোহাই পেড়ে কোরআন হাদিসের দোহাই পেড়ে আল্লাহ রসুল্লের নাম ধরে নাম ভেঙে খেয়ে তারা কবর পূজা মজার পূজা করে আল্লাহ লেখক সৎ লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করা ইউসাইয়ের আহসানোবাদ তা আহসানে পরিণত করে শত লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করলে এটি হয় আল্লাহ ছাড়া অন্যের পূজা অবস্থানের পূজা অর্থাৎ প্রতিমা পুতুল গাছপালা কবর মাজার হ্যাঁ অন্য অন্য জিনিস যেসব জিনিস আল্লা ছাড়া পূজা হচ্ছে এর পূজাই পরিণত করে যখনই শতলোকদের সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখনই অন্ধভাবে তার কথা মানা শুরু করবেন সেই ব্যক্তি মরে গেলে তার এত ভক্ত এত অন্ধভক্ত যে তার কবরকে পাকা করে তখন তাকে সিজদা করা শুরু হইলো আর সত্যি এখানে দাম বামে এক লোক আছেন আমি এমিয়ন্ত কোম্পানিতে বক্তব্য করতে চাই ওই বেরেলি শহরেরই সেই লোক সেই লোক তো বক্তব্য করি আমি লোক আল্লাহ কবর পূজা ধর্মপ্রচার হয়েছে সেখানে আমি কিন্তু আল্লাহ আমাকে সৌদি আরবে এসে হিদায়ত করেছে এর জন্য অনেক সুক্রিয়া আদায় করেছে আর এত আবেগ তার দিন জানার যে আমি বাংলা বক্তব্য করি আমি কোম্পানি তো এসে বাংলা বক্তব্য বসে থাকে উর্দু ভাষী আর দীর্ঘ বছর দুই বছর থেকে আমার বাংলা বক্তব্যে বসেছে আর এই বসার কারণে সে বাংলা বুঝে বলে আমি আপনার বুঝি শুধু বলতে পারি না কিন্তু আপনি যে কি বলতে সব সেই লোক ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ তার কিতাব রয়েছে মহাত্মা এই কিতাবের নয় হচ্ছে মহাত্মা ইমাম মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ যুগটি যেহেতু আমাদের দেশে বলে না ছয়টি প্রসিদ্ধ হাদিসের কিতাব এইসব কিতাবের আগে কিতাবটি লিখা হয়েছে কারণ এমন যুগে লিখা হয়েছে যে যুগে কোন হাদিসের কিতাব ছিল না তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী মহাত্তাই এই হাদিসটি বর্ণনা করেছেন কি আন্না রসুল আল্লাহ রসুল করেছেন আল্লাহ আল কাবরি ওয়াস্তান মহান আল্লাহর কাছে আমার কবরের পূজা যাতে করে আরম্ভ না হয় নবী সালামের দোয়া নাহলে আবদুল কাদির জিলানি লক্ষ লক্ষ লোক পূজা করছে চিস্তির লক্ষ লক্ষ পূজা করছে আমাদের লক্ষ লক্ষ পূজা করছে লক্ষ লক্ষ পূজা করছে কিন্তু আলহামদুলিল্লাহ তারা তো জানে নবী অলিদের পূজা এত যাদেরকে অলি মনে করা হচ্ছে তাহলে নবী ও প্রে নবী নবীকে ছাড়ে পূজা করতে কোনোদিনই ছেড়ে দিত না তারা কিন্তু আল্লাহ এমন হেফাজতের ব্যবস্থা করেছেন পাহারার ব্যবস্থা করেছেন এমন বান্দাদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন এই সৌদি সরকার এবং এখানকার দুয়া এই দুয়ার বাস্তবায়ন জাতি করে হয় কেউ যাতে করে নবীর কবরের পূজা না করতে পারে যেহেতু নবী সালাম কি আশঙ্কা ছিল যে আমার কিছু লোকেরা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে মুশ্রিক পড়বে যখন আউলিয়ার পূজা করা শুরু করবে তাদের সাধারণদের খবর পূজা করা শুরু করবে তখন আমার মতো নবী রাসুলের ছাড়বে তারা সুযোগ পেলে ছেড়ে দেবে না আল্লাহ রাবুল আলমিন এই খেদমতের জন্য তৌফিক দিয়েছেন এই তৌহিদের সরকারকে আল্লাহ যেন এইরকম সরকারকে স্থায়িত্ব দান করেন বলুন আমিন ইউবাদ হে আল্লাহ আমার খবর কি ওয়াসান পূজায় পরিণত করিও না পূজার স্থানে আল্লাহর ক্রোধ অত্যন্ত কঠোর হয়েছে সেই জাতির উপর কম ইত্তা কবুরা আমি মাসাজেদা যারা তাদের नबीर कबर गुली के स्थान पर क्रोध कठोर चरम क्रोध आल्लाज नबी कबर गेजदार स्थान परिणत करबरे कबरे से कैक रकम भाव एर आगे कबर के उद्देश्य कर शेषदा कर কবরকে উদ্দেশ্য করে চেষ্টা করছে কবরকেবর আল্লাহ করেছে কবরকে উদ্দেশ্য করে যদি নামাজ পড়ে তাহলে এটি বড় শিরকি কবরকে উদ্দেশ্য করে যদি নামাজ পড়ে অথবা কবর কাছে নামাজ পড়লে কবর থেকে বরকত হাসিল হবে আমাদের একশ্রেণী লোকেরা এরকম বরকতে সিরকি বরকতে বিশ্বাসী তাবার সম্পর্কে এর আগে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তারপর বরকত হাসিল করা হয় সেখান থেকে বরকত বই আসে গেলে অন্তর আলোকিত হয় না অন্তর অন্ধকার হয়ে থাকে তাদের গুমরা তো একজন গুমরা মুশ্রেকের অন্তর কি করে আলোকিত হবে আল্লাহর ঘরে যে কাবায় গেলে তাদের অন্তর আলোকিত হয় না কিন্তু কবর মাজার কাছে গেলে তাদের অন্তরে নূর হয় নূর সৃষ্টি এইরকম তাদের ভ্রান্ত ধারণা তো আল্লাহর চরম ক্রোধ রয়েছে ওই জাতির উপর যারা নবীদের কবর গুলিকে শেষদার স্থানে পরিণত করেছে এরা কারা বিগত জামানায় হ্যাঁ এই মুসলিম জাতির আগে কোন জাতি ইহুদি এবং নাসারা কথা নবী বলেছেন কবুর আমি ওই জাতির দিকে ইঙ্গিত করা হয়েছে আর সেই জাতির অনকরণ যদি করে মুসলিম জাতি বা মুসলিম জাতির এক শ্রেণীর লোকেরা যে কবর মাজার গুলি মাজার বলে কিছু নেই একটি কথা আরো মনে রাখবেন যদি কবর সাথে মাজার শব্দটি চলে আসছে এমনটা মনে করবেন না যে যে মাজারও কিছু আছে হ্যাঁ যেমন আমাদের সমাজের লোকের মনে করে না মাজার কাকে বলে আমাদের সমাজে ওলি আউলিয়ার কবর কে পাকা করে নিয়েছে ওর নাম মাজার আর আপনার বাবা মায়ের কবরের নাম ভেচারা যতই শত হোক সাধারণ মানুষ তো ওর কবরটা মাজার কোনোদিনই হতে পারবেনা আর পারলো না তাই না আর আমাদের বক্তার বলে রওজা আর একটি রওজা এই রওজা কাকে বলে নবীর কবর যদি হয় তাহলে সে রওজা হে এবার কোথায় আছে এই বক্তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনি জীবনে রাওজা শরীফ রওজা শরীফ রওজাই মোবারকে পৌঁছে দাও হে আল্লাহ তফসিরুল করান মাহফিল আমরা যেসব নেকি করলাম নেক আমল করলাম আল্লাহ এসব নেকি নবীর রওজাই মোবারকে পৌঁছে দাও ভাই সবকিছুই নবীর রওজা মোবারক প্রথম কথা রওজা মোবারক কোথায় আপনি তফসিলুল কোরআন করলেন সপ্তাহ আর সব নেই নবীর রাজা মবার পৌঁছে দিলেন তো আপনার পকেট কি এমটি আপনার হাতে আমল নামা ডান হাতে আসবে কোথেকে বাম হাতে আসবে বাকি তাহলে থাকলো আপনার কাছে গুনা গুনা নিয়ে যান কোথায় যাবেন করা উচিত সব বক্তাদেরকে বেহুস বক্তা আসলে কোরআনে মহাদিসের সঠিক এলম না থাকার কারণে বেহুশে কথাবার্তা বলে না সেন্সলেস কথাবার্তা পাগলামই না আমার আপনার বেশি নেকি প্রয়োজন না নবীর বেশি নেকির প্রয়োজন সাধারণ বিবেক দিয়ে বুঝেন তো দেখি আমাদের নেকি আমরা নমদা করলাম তফসিলুল কোরআন করলাম করলাম এই নেকিটির নেবীর আমার আপনার বেশি প্রয়োজন বলুন দেখি প্রথম কথা নবী সাল্লি হাসাল্লাম ধান্লাহ আগের পরে সব গুনা মাফ করেছেন আছে কোরআানে আছে আজ এর পরে গুনা মাফ তা প্রথম কথা নবীদের আম্বেদের গুণা হয় না যুদি হয় ছোট খাটো ভুল ভ্রান্তি আল্লাহ করেছেন আল্লাহর কাছে যে তারা আমাদের জন্য সাফাত করবেন এত উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়েছেন তাদের নেকামলের কারণে ঠিক না আল্লাহ আকবার। তিন নম্বর কথা যে আমরা হৃদায়ত পেয়েছি কার মাধ্যমে ইসলাম কারাদারা পৌঁছিত তাহলে ফেরিস্তা তো যেতেন না ইসলাম পৌঁছাতে ফেরিস্তা তো এই ডিউটি না এই কাজ তো আর ফেরিস্তান ফেরিস্তা গিয়ে বাংলার জমিনে যেতেন আর বলতেন তোমার মুসলমান হ্যাঁ না সাহাবাহ কেরাম সাহাবাহ কেরামরা এই ইসলাম যদি আমাদের পর্যন্ত পৌঁছে না যেতেন তাহলে আমরা কুহুরিতে থাকতাম তাহলে আমরা হৃদায়ত হয়েছি আল্লাহর রহমতে এবং নবী করিম সাল্লা সাল্লামের প্রচেষ্টায় মেহনতে আল্লাহর রহমত বরকত এবং নবীর মেহনত পরিশ্রম তো নবী যখন মেহনত করলেন আমাদের হৃদায়তের পিছনে ইসলাম গ্রহণের পিছনে তাহলে নবী কি পাবেন আমাদের থেকে ভাগ এই যে আমরা যে নেকির কাজ করছি দিনী মহফিলে নবী সালাম এক ভাগ পেতে আছেন জুমাপড়ে আসলেন নবী সালাম এক ভাগ পেয়েছেন যতগুলি আমল করলেন মসজিদে জুমা পড়তে গিয়ে ফিরে আসলেন সোনাথ পর যা কিছু করলেন এমন কি মাতা পিতার সেবা কে শিখালো যে মাতা পিতার সেবা করা ফরো নবী সাল্লি সাল্লাম তাহলে আপনি মাতা পিতার সেবা করলেন আপনার এই নেকি আপনি নেকি করে পেলেন এই সেবা করে পেলেন আর নবী সাল্লাম আপনাকে আমাকে হিদায়ত করে পাচ্ছেন পেতেই আছেন যত আমল করছেন রোজা হাকাত দুরুদ নবী সাল্লামের কাছে নেকি পৌঁছানোর আরেকটি তরিকা হচ্ছে দরুদ এবং সালাম নবীর নাম আসলে বলছে সাল্ল আলী হাসাল্লাম এই নেকি এই দরুদ ফ পৌঁছে দিচ্ছে নাকি নবীর জন্য দুয়া দুরুদ মানে আলী আল্লাহ রসুলের প্রতিমত দোয়া নাই তাহলে এই দু পৌঁছিতে আছে তাহলে এইভাবে যত মুসলিম রয়েছে পৃথিবীতে এই অসংখ্য মুসলিমদের প্রত্যেকটি আমলের নেকি এক ভাগ করে নবী কাছে পৌঁছিতে আছে তারপরেও যা কিছু করলাম আমাদের ব্যক্তিগত নাকি সেটিও যদি বুঝতে পারছেন আর এই সাহাবাই সাহবাই কেরমদের নাই আবা রাজি কোন কোনো দল আল্লাহ এই আড়াই বছর ছয় দুই বছর আমি খেলাফত করলাম ওমার কোন দিল বলেছে হে আল্লাহ প্রায় দশ বছর খেলাফোত করলাম দিনের খেদমত করলাম যারা বিদাতি কথাবার্তা বলে আর বিদাতের প্রচার করে আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত দাম করেন বলুন আমিন ইবনে তার তনদে বর্ণনা করেছেন সুফিয়ান থেকে মনসুর থেকে মুজাহেদ জাহিদ বলছেন আফারা উজ্জা এরা কে এগুলি দেবদেবী হ্যাঁ উজ্জা হচ্ছে লাত হচ্ছে দেবতা এবং উজ্জা হচ্ছে দেবী মহিলা এগুলি ছিল মক্কার মুশরেকদের আরবের মুশরেকদের দেবী দেবতা এই এর সম্পর্কে বলছেন মুজাহেদ যে কানা ইয়ালুত্ত এই যে লাত ছিল এই লাত ছাতু শান্ত ছাতু সানাই বলেন না আপনারা ছাতু ঘোল করা বা ছাতু সানা শুকনো করে সানলে আমরা সানাই বলি ছাতু সানা মানে সানা তিনি ছাতু সামতেন বা ছাতু ঘোল করতেন ঘোল করে কি করতেন যারা হজে আসতো এবং মিনা আরাফায় অবস্থান করত তাদেরকে পান করাতেন খিদমত করতেন রাস্তায় মিনা আরাফা মুজদালিফা রাস্তায় বসে যেতেন আর যত হাজিরা হজ করতে আসতো তখন তাদেরকে এই ছাতুর ঘোল পান করাতেন যেমন আজকাল অসংখ্য গাড়ি লেগে আছে লাবানের দুধের আর জুসের আহ আল্লাহর নেগবান দ্বারা হাজির সাহেবদের খেদমত করছে সহ্লা সন্তুষ্টি পরকালের মুক্তির উদ্দেশ্যে তো লাত এক ব্যক্তি ছিলেন সদ ব্যক্তি যিনি এই কাজটি করতেন তাহলে তিনি সদ ব্যক্তি ছিলেন সৎ ব্যক্তি ছিলেন না সব ব্যক্তি ছিলেন কিন্তু তিনি যখন মারা গেলেন ফা তা তার ইন্তকাল হয়ে গেল এই শত লোকের ইন্তেকাল হয়ে গেল প্রাচীন যুগে আল্লাহ রসুলের জামানার আগে আলা তখন তার কবরের ওপর তারা অবস্থান করতে লাগলো গিয়ে কবর পাকা করে কবরকে সুন্দর করে সাজিয়ে এই কবরের কাছে গিয়ে তারা দিতে পূজা শুরু হয়ে গেল কাল আবুলা তাহলে কবর মাজার পূজা এই আগে বলেছি যে মক্কার মুশ্রেক বা আরবদের আরব মুশ্রেকদের মধ্যে দুই রকমের পূজা ছিল এক ছিল পুতুল প্রতিমার পূজা পুতুল তৈরি করে পূজা করত। পাথর কেটে তারা পুতুল তৈরি করত। আর আরেক পূজা ছিল কবর মাজারের মুসলিম জাতি পুতুল প্রতিমা পূজা না করলেও বড়ই দুঃখের বিষয় যে এক মুসলিম তারা কবর পূজা করে আবুল আব্বাস ইবিন আব্বাস রাজি আল্লাহ সাহাবি ইনিও এই রকমই বর্ণনা করেছেন কি যে কানা ইয়ালুত সাল হাজ হাজিদের জন্য তিনি ছাতু সেনে তাদের খেদমত করতেন ছাতু ঘুলে নিয়ে বসে থাকতেন আর লোকজনকে ছাতু পান করাতেন তাহলে মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয় মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়জ নয় এটি হচ্ছে অনেক ফতুয়া মাসলা এই হাদিসের আলোকে যে মহিলা কবর জারত করতে পারবে কবর জিয়ারত করে পুরুষরা আর কিছু কিছু আলমেরা বলছেন যে মহিলারা যদি বেশি প্রয়োজন হয় কবর জেয়ারতের তাহলে কখনো কখনো করতে পারবে আর এই প্রয়োজনটা কেমন যেমন এক একেবারে আপন জন কে অন্তাল করেছে তার কবরটা কোনো সময় দেখতে চায় মা ছেলের কবর দেখতে চায় কখনো জিয়ারত মানে দেখতে চায় দোয়া করার জন্য তো বাড়িতে বসে দোয়া করতে পারবে মশাল্লায় বসে দোয়া করতে পারবে ঠিক কিনা জিয়ারত মানে দেখা আসলে দর্শন তো কবর আপন ছেলে মেয়ের কবর দেখতে যেতে পারে বা মায়ের খবর বাবার কবর বিদেশি ছিল মহিলা হয়তো বিদেশি ছিল মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে দেশে গেল দেশে যাওয়ার পরে কবরটা একবারে দেখতে যেতে চায় পারে কি পারে না তো অনেক অল আমাদের নিকটে পারে কখনো কখনো কিন্তু তার শর্ত রয়েছে পারবে সেখানে গিয়ে অধৈর্য যাতে না ধৈর্য হারা হয়ে হাহু করে কান্না যান না চিৎকার করে কারণ মহিলা আর পুরুষের কান্নায় পার্থক্য আছে মহিলা আর পুরুষের কান্নায় পার্থক্য আছে না পুরুষ যদি কাঁদে চক্ষু দিয়ে তার প্রবাহিত কান্না করছে কিন্তু আওয়াজ নেই সাউন্ড নেই কাঁদছে মুখটা চেপে ধরে আছে কান্না করছে কান্না হয় স্বাভাবিক কান্না হবে আপনজন যদি মারা যায় অথবা যদি কাউকে দুঃখ পৌঁছে তো কান্না আসা স্বাভাবিক মানুষ মানুষের কান্না আসবে কিন্তু চিৎকার করে কান্না করা হচ্ছে হারাম রোদন করা চিৎকার করে কান্না করা নুহা করা যাকে বলা হয়েছে আর মা রে আহ এই চলল মা গো আর বাব গো এ হচ্ছে কান্না বেশি সুতরাং দেখেছেন দেখেননি কান্না মহিলাদের দেখেছেন আশা করি তো মহিলাদের কান্না যেহেতু রকম যদি ওই রকমের কান্না হয় যে গেল মায়ের কবর কাছে আর সেখানে দোয়া করবে যে কবর যে দোয়াটি রয়েছে আসসালাম আলী আহ দিয়া রে মিনাল মোমিনিন এলাকার এই দোয়া রয়েছে তাছাড়াও যদি মাইয়ের জন্য দোয়া করতে চায় দোয়া করবে করে চলে আসবে কি মুখে দোয়া করে তাহলে ঠিক আছে আর কখনো কখনো খুব বেশি নয় মহিলাদেরকে কবর জিয়ার করতে এজন্য নিষেধ করা হয়েছে একটি কারণ কি কারণ যে তারা অধৈর্য বেশি তাদের অন্তর বেশি নরম আবেগী বেশি মহিলা আবেগিনা স্বামী স্ত্রীতে ঝগড়া বুঝতে পারছেন স্বামী স্ত্রী ঝগড়া হয় দেখেছেন ঝগড়া করতে স্বামী স্ত্রী ঝগড়া করতে একটুতেই মহিলা চিৎকার করে কান্না শুরু করলো হু হু হু করে কান্না শুরু করলো স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কান্না শুরু করলো পুরুষকে কোনোদিন কানতে দেখেছেন স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে কোনদিনা নাগে কান্না করতে ঝগড়া করলো ওই হয়তো বেশি করে বলি দিল স্বামীকে আর তারপর উল্টো সেই কান্না কান্না শুরু করলো নাই করলো সে আর সেই কান্না করা শুরু করল ঠিক না এই যে কান্না বেশি তাদের কারণ ফেতনার কারণ আর মহিলাদের ইমান অত্যন্ত দুর্বল মহিলাদের ইমান অত্যন্ত দুর্বল সুতরাং কবর কাছে গিয়ে অনেক সময় নেক লোকদের কবর কাছে গেলে খুব তাড়াতাড়ি সির্কে লিপ্ত হতে পারে মহিলা নারী জাতি সিরকে দ্রুত লিপ্ত হতে পারে পুরুষরা অত তাড়াতাড়ি নয় এই জন্য দেখা যায় যে কোনো পরিবারের সীর শুরু হয় মহিলার পক্ষ থেকে বেশি ছেলে মেয়ে হচ্ছে না এখন ওই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে যাচ্ছে চলো না গো যাই না আরে সবাই যাচ্ছে তুমি শুধু যাবে না দশ বছর বারো বছর এগুলো বিবাহাদী হ ছেলে মেয়ে হচ্ছে না যাই না একটা পোলা চেয়ে আসি না হ্যাঁ গেল বুঝতে পাচ্ছেন মহিলারা বেশি টেনে নিয়ে যায় কিন্তু সে আপনার স্ত্রী হোক আপনার মা হোক আপনার খালা হোক আপনার বোন হোক আপনি যেতে চান আপনার মা কিন্তু কবরের পাগল মাঝারের পাগলও যাবে মহিলাদের ইমান বেশি দুর্বল কবিরাজ ওঝা হ্যাঁ এদের আশ্রয় কে নেই মহিলারাই বেশি নেই একটু কিছু হয়েছে ও ডাক্তার কাছে মহিলা যেতে রাজি না ও কবিরাজ ওঝা মহিলাদের দ্বারাই বেশি ইমান নষ্ট হয় ইসলাম নষ্ট হয় এই জন্য নবী সাল্লাহাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন কথা বললাম যারা বলছে বিশেষ বিশেষ ক্ষেত্রে মহিলারা কখনো কখনো কবর জিয়ারত করতে পারে তারা বলছেন ওই যে জওয়ারাতুল মানে বেশি বেশি জিয়ারুৎকারী মহিলা যারা তাদের উপর আল্লাহর লানত রয়েছে বা রসুলের লানত রয়েছে অভিশাপ রয়েছে কখনো যদি যায় কবরটা স্বামী মরে গেলে আর দেখা যাবে না ইয় গমরা গাহিমাহ রাহু আহলুস হ্যাঁ তো এই একটি কথা ছিল যে কবর জিয়ারুৎকারী মহিলাদের ওপর আল্লাহ রসুল্লাহন আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের উপর লানত রয়েছে আল্লাহ রসের আলমুত আ যারা কবরে কবরে সেসদা করে কবরের পাশে বা কবরের উপরে সেসদা করে বা কবরকে সেসদার স্থানে মসজিদ বানিয়ে নিল কবর উপরে গম্বুজ তৈরি করল কবর উপরে ঘর নির্মাণ করল তারপর সেই জায়গাটাই সিজদা বা নামাজের জায়গায় পরিণত হলো কবরকে সেজদা করছে অথবা আল্লাহর জন্য নামাজ পড়ছে কিন্তু কবর কাছে বা মসজিদের মধ্যে কবর দিল সবার উপর লানত এই সবগুলি কবরকে শেষদার স্থানে পরিণত করার এই সবগুলি অর্থ এদের উপরে আল্লাহ রসুল দুই শ্রেণী লোক হল তৃতীয় শ্রেণী লোক অস্বরোজ আর জালা যারা কবর উপর চেরাক জ্বালাবো চেরাক বুঝলেন তো প্রদীপ বাতি বাতি মোমবাতি হোক আর সে কেরোসিন দিয়েই আপনার ওই আমরা পুরোনো যুগে যখন লাইট বিদ্যুৎ ছিল না এখনো যে এলাকায় লাইট বিদ্যুৎ নেই তারা ওই লন্ডন বা ল্যাম্পের সাথে চেরাক জ্বালান প্রদীপ তো যারা কি জ্বালায় বাতি জ্বালায় তাদের ফের প্রকারের মানুষের উপর যারা বেশি বেশি হচ্ছে যারা কবরকে পরিণত করবে অসংখ্য বাতি আগরবাতি আর মোমবাতি যে জ্বালানো হয় কবর তারা কি আল্লাহর রহমত পাবে না লানত পাবে রহমতের বিপরীত হচ্ছে লানত কারণ লানত মানে হচ্ছে রহমত থেকে তাড়িয়ে দেওয়া বঞ্চিত করা আল্লাহ লানত মানে সুদঘর সম্পর্কে রয়েছে সুদের সাথে সংশ্লিষ্ট যত লোক রয়েছে সুদি করে সুদ খায় সুদ খাওয়াই মানে সে গরিব হয়তো সুদের ওপর টাকা নিয়ে আসে অথবা সুদের চাকরি করে সুদি ব্যাংকে চাকরি করে আর সুদের সাক্ষী থাকে এই সমস্ত সুদের সাথে সংশ্লিষ্ট আর কবর কবরগুলিকে মসজিদে শেষদার স্থানে কারি যারা আর যারা বাতি জ্বালায় কবর কাছে রহ আহ সোনান এই হাদিস রয়েছে সোনানের কিতাব সোনান মানে চারটি কিতাব সোনান মানে চারটি কিতাব কি কি মানে বোখারি মুসলিম বাদে ছয়টি হাদিসের মধ্যে কিছু ওলামা রয়েছেন কিছু মহাদেশ রয়েছেন মাজার পরিবর্তে মহাত্মা করেছেন কিন্তু অধিকাংশ আলমদের নিকটে ছয়টি হাদিসের মধ্যে ইবেন মাজা মহত্তা নাই কারণ অধিকাংশ হাদিস যেহেতু গণ্য করা হয়নি পক্ষান্তর ইনজাতে অনেক হাদিস আছে যে হাদিস গুলি আবুদনাই তিরমিজি নাসিও নাই আর বখারি মুসলিম নেই সেই জন্য ওটাকে ষষ্ঠ কিতাব হিসাবে বিবেচিত করা হয়েছে আল্লাহ রবুল আলম আমাদেরকে সঠিক কথা বুঝার এবং তার প্রতি অমল করার তৌফিক দান করেন আল্লাহ রবাদেরকে শিখবিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম আমাদেরকে তহিদের রাখেন উপর যেন রাখেন আমিন